উসবাহিন ولانته الدائمه الباقيه على اعدائهم ومنكري فضائلهم وغاسبي حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه লাতকব সলীম ওসিল মহমদ ও তৈব তাহরিন আমি অনহাদাম্মা বেহ রহি ও আজনা দূরো আরৌন বাদন ও নাহো করি বে রাহমত কিয়া অরহাম রাহমিন আল্লাহ আলম আহম্মদ ও আলম মহম্মদ ওয়াজ আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলহমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলাহ মিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বড় এখনো সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলহ মিন ওনাদের কলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা উচ্চ শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহর রবুল্লা আলমিন তাদের সকলের ওই মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পক্ষে চলার থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আর আব্বাল আল আমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজকের এই বিশেষ পর্বে আমি একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করতে চাই যে দোয়াটির নাম হচ্ছে দোয়া আহেদ যুগের ইমামের ইমামে মেহিদি আলাইসাল্লামের অদৃশ্যকালীন যুগে ওনার এই গায়েবাতের যুগে এই দোয়াটা বেশি থেকে বেশি পাঠ করতে বলা হয়েছে ये दुआ पाठ करा मान इमाम केरण करा एक ममिन अल्लाहर नेक बंदा व आहलेबायतर अनुगामी अनीसारिधे परिचय बला दुआ इमाम जाफर सदिक आलाम वर्णित दुआटा दुआटे सम्पर्क इमाम जदि को व्यक्ति दुआटी प्रतिदिन सकाले नमजे परे কম আজ কম চল্লিশ দিন যদি কেউ এই দুয়াটি পড়ে তো সে নিজের যুগের ইমামের সাথী বা সঙ্গী হবে আর আমরা সেটাই আশা করছি যে আল্লাহ তোমার হুজত ইমাম জামান আল্লাহ ইসলামের জোহরে জলদি করো আর যখন ইমাম জামান আলাইস্লাম পুনরায় এই দুনিয়ায় প্রকাশ করবেন ফিরে আসবেন জোহর করবেন তো আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি কেন সেই নজাত পাবে যে এমামের সাথী হবে এমামের সঙ্গী হবে এমামের অনুগামী অনুসারী হবে তাই এই দুয়া যে ব্যক্তি পড়বে এমাম আলাই ইসালাম বলছেন সে নিজের যুগের এমামের সঙ্গে সাথী হবে আর খোদা না করুক যদি এমামের জোহরের আগে সে মারা যায় এই দুনিয়া থেকে চলে যায় তো এমামের জহরের পরে আল্লাহ তাকে কবর থেকে পুনরায় জীবিত করে ফিরে এই দুনিয়ায় পাঠিয়ে দেবে বা এমাম তার নাম নিয়ে তাকে ডাকবেন যায় অমুক তুমি সারা জীবন আশা করেছিলে সকালের নামাজের পরে প্রতিদিন আমাকে ডাকতে আমাকে স্মরণ করতে আমার সাথী হওয়ার আশা রাখতে এসো আমি যোহর করেছে আমার সঙ্গী হও তো এইভাবে এমাম তাকে ডেকে নিজের সঙ্গে নেবেন আর নইলে খোদা বন্দে করিম নিজের লুৎফ করমের মাধ্যমে তাকে জীবিত করে পুনরায় এই দুনিয়ায় এমামের সঙ্গী হওয়ার বা এমামের সঙ্গে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করার সুযোগ দান করবে যেটা এই দুয়ার মধ্যেও উল্লেখ আছে আর এমামে জাফরসাদাল্লাম বলছেন এই দুয়াটির প্রতি শব্দের পরিবর্তে যে এই দুয়াটি পড়বে তার প্রতি শব্দের পরিবর্তে আল্লাহ তার নেকিতে মানে প্রতি শব্দের পরিবর্তে এক হাজার নেকি দান করবে আর এই দুয়াটায় কতটি শব্দ এসেছে হা প্রায় হাজারটি শব্দ এসেছে মনে রাখবেন যে এই দুয়াটি প্রতিদিন পড়বে আল্লাহ প্রতি শব্দের পরিবর্তে তাকে হাজার নেকি দান করবে আর খোদা না করুক তার জীবনে যদি সে আগে ভুল করে তাকে পাপ করে থাকে তো প্রতি শব্দের পরিবর্তে যেমন হাজার নেকি লেখা হবে ওই রূপ তার হাজার বদিকে মুছে দেওয়া হবে মানে তার আমালনামা থেকে তার পাপের খাতা থেকে তার হাজার পাপ আল্লাহ মুছে দেবে ফেরিস তাকে বলবে एक्ति जखी हमारे हुज्जत के सरण कर प्रतीक हार चेष्टा करमाम संगीय साधी हार चेष्टा कर आशा कर दुआ करो यूर्वर गुना के मुछे दाओ एर ने बिुद्ध कर दाओ अमी एके तौफिक दान कर जान निजे इमाम साथी होते ओरूप एक ममिन होते जे ममिन हार जन्े सबा आशा তাই আশা এই দোয়াটা আপনারা সকলেই প্রতি সকালে পড়ার চেষ্টা করবেন সকালের নামাজের পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে এর নাম হচ্ছে দোয়ায় আহেদ অর্থাৎ যুগের এমামের সঙ্গে এক ধরনের অঙ্গীকার একটি প্রতিশ্রুতি আমরা নিজের যুগের এমামকে দিই বায়াত করি এমামের কাছে যে মাওলা আপনার সাথী সঙ্গী হওয়ার জন্য আমি অঙ্গীকার করছি আপনার পথের পথিক হয়ে যে দিনকে আপনি প্রচার করবেন বা যে অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করবেন আমি আপনার সঙ্গী আপনি আমি আপনার সাথী হব আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই আমিও সঠিক দিনের প্রচার করতে চাই আপনার সাথী হতে চাই এই দুয়ার বড় ফজিলত তবে আগে আমি দুয়ার খুব সংক্ষিপ্তে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু তর্জমা বা ব্যাখ্যা করবো কেননা দোয়াটা বড়ো তাই আমি চেষ্টা করব এই এপিসোডে কমপ্লিট দোয়াটা পড়ে আপনাদের সামনে তর্জমা করার বা ব্যাখ্যা করার তাই আসুন দেখি দোয়াটা আমরা পড়ি বিসমুল্লাহ রহমানুর রহিম আল্লাহম্মা রব্বা নুরুল আদিম এইভাবে দোয়াটা শুরু হয়েছে সমস্ত দুয়ার বইতে বিশেষ করে মফাতুল জানানে এই দোয়াটা আপনারা পেয়ে যাবেন বাংলা দোয়া অ্যাপ ওখানেও আছে শিয়া টুলকিট। যে অ্যাপটা বলেছে ওখানেও আছে রাজ ও নিয়াস যে অ্যাপটা বলেছে ওখানেও আছে ডিভাইন পার্লস যে অ্যাপটা বলেছিলাম যদি ডাউনলোড করে নেন ওখানেও আছে ডাইরেক্ট যদি আপনারা ইন্টারনেটে দুয়াই আহেদ লিখেন দোয়াই আহেদ ওখানেও আপনারা ওই দুয়ার ডিটেলস পেয়ে যাবেন ব্যাখ্যাসহ পেয়ে যাবেন তাই দুয় আহেদ পড়তে ভুলবেন না দুয়াই আহেদ জীবনের একটা মূল ধন মনে করে আর এই যুগের মমিনের পরিচয় মনে করে এই দোয়াটা প্রতিদিন সকালে নামাজের পরে পড়ুন দেখুন জীবনে কত উন্নতি পাবেন আর যখন নিজের যুগের এমামের সঙ্গে জড়িত থাকবেন এমামের দোয়ায় আপনার কাজ কত সহজ হয়ে যাবে বা আপনি জীবনে কত শান্তি লাভ করতে পারবেন তখন বলবেন বিসমুল্লাহ রহমানুর রহিম আমি শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে যে বড় মেহেরবান ও দয়াময় আল্লাহ মারাব্বা নুরুল আদিম আমার প্রতিপালক এ আজিম নূরের রব বা প্রতিপালক আজিম নূর এখানে বলা হয়েছে এই প্রকাশ এই আলো এই দুনিয়ার উজ্জ্বল বা নবীর নূরকেও নূরে আজিম বলা হয়েছে অয়েদা আশরা খাতিল আর দবে নূরের অভ্যাস এই সময়কে স্মরণ করো যখন তোমার প্রতিপালকের আলোয় নূরে এই দুনিয়া আলোকিত হবে তো নবী করিম সাল্লা সাল্লাম যখন এই দুনিয়া জন্ম নিয়েছিলেন সেই সময়কেও বলা হয়েছে আর ওনার নামে নামক ব্যক্তি এমামে মেহেদি আলাইসালাম যখন দুনিয়ায় জোহর করবেন সেই সময় ফেরিস্তা জিব্রাইল আমিন এই আয়াত পড়বেন অয়েদা আশরাক আর দে নুর রাব্য কেননা এনারাই আল্লাহ নূর থেকে সৃষ্টি আর এনাদের মাধ্যমেই দুনিয়া জ্ঞানের আলোয় আলোকিত হবে তাই আল্লাহম্মা রাব্বা নুরুল আদীম সর্বশ্রেষ্ঠ নূরের প্রতিপালক রব্বল কুরশিওয়শে আলার প্রতিপালক রব্বাল রব্বাল মাসুর এই ঢেউ খালা সমুদ্রের প্রতিপালক ওয়ঞ্জুলের তোরা এঞ্জিল বা জবুর তৌরে জবুর এবার ইঞ্জিল মানে খ্রিস্টানদের বই বা ইহুদেদের বই বা জারদাস বা দাউদ নবীর কমের যে বইটা ছিল তৌরেদ জবুর ইঞ্জিলের নাজুলকারদা মানে অবতীর্ণকারী রব্বর জিল্ল হরুর এবং রদ্র ও সায়ার মালিক বা প্রতিপালক ও মঞ্জুরুল কোরআনুল আদিম এই বিখ্যাত কোরআনের প্রতিপালক বা নাজুলকর্ণেওয়ালা মঞ্জুরুল কোরআনুল আদিম এই আদিম কোরআনের অবতীর্ণকারী সেই আল্লাহকে আমরা সবাই ওয়াস্তা দিয়ে এই দোয়াগুলো বলছি এর মানে সারাংশ বা নিচড় বা নাতিজা শেষে আসবে ওর্বাল মালায়কেতুল মকার এই সমস্ত নিকটতম ফরিস্তাদের প্রতিপালক ওয়াল আমাদের প্রতিপালক আল্লাহ করিম আল্লাহ তোমার কাছে প্রশ্ন করছি চাচ্ছি দাবি করছি তোমার দয়ামায় চেহারাকে নজরে রেখে ওয়া বিনুর ওয়াজেকাল মুরির তোমার আলোকিত চেহারাকে নজরে রেখে ও মলকে কাল কাদিম তোমার প্রাচীন হুকুমত দৌলতকে নজরে মানে সর্বপ্রথম তুমি ছিলে আছো এবং সর্বশেষ পর্যন্ত তুমিই থাকবে মূলকে কাদিম তাই তোমার প্রাচীন সেই রাজিত্বকে স্মরণে করে আমি তোমাদের কাছে তোমার কাছে প্রশ্ন করছি আয় প্রতিপালক আপনার কাছে যা সওয়াল করছি ইয়া হাইয়ু ইয়া কাইম আয় জীবিত এবং সর্বদয়ে যিনি আছেন ছিলেন এবং থাকবেন আসর কাবিস কল্লাদি ওয়াল ইসমত তোমার সেই নামের ওয়াস করে ওয়াস্তা দিয়ে তোমার কাছে প্রশ্ন করেছে আমার প্রতিপালক যে নামের মাধ্যমে এই দুনিয়া সমস্ত জমিন ও আসমান আলোকিত হয়েছে ওবে ইসমেকাল্লাদি ইয়াস বেহির আউ্লুন তোমার ওই নামের ওয়াস্তা দিয়ে প্রশ্ন করছি যার মাধ্যমে সমস্ত পূর্বের লোকদের বা আগমন বা যারা আগে আসবে বা পরকালে যারা আসবে পরদিনে যারা আসবে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে সেই নামগুলোর ওয়াস্তা দিয়ে তোমার কাছে প্রশ্ন করছি ইয়া হাইয়ন কবল কুল্লে হাই আই সেই জীবিত যে সবার আগে জীবিত ছিল অর্থাৎ আল্লাহর দিকে ইশারা ইয়া হাইয়ু বাদা কুল্লে হাই আই সেই জীবিত যে সবার পরে জীবিত থাকবে ইয়া হাইয় হিলা হাইয়া যখন কেউ জীবিত ছিল না তখন তুমি জীবিত ছো এ প্রতিপালক ইয়া মহিয়াল মৌতা এ মৃত মৃতদেরকে জীবিত করনেওয়ালা ও মমিতুলাহা আর যারা বেঁচে আছে তাদেরকে তুমি মৃত্যুদান দাও বা তোমা তুমি মৌ দাও ইয়াহুল্লাহ ইনতা আিবিত আল্লাহ তোমার ছাড়া কেউ প্রতিপালক নেই এই সমস্ত প্রশংসা বা একটা ভূমিকা তৈরি করার পরে ওয়াস্তা দেওয়ার পরে এবারে আল্লাহকে আমরা বলছি আল্লাহ মাউলানি আল মেহদি আল কায়মি আমলাতাহ আলাহ আবাহ তাহরিন আল্লাহ তুমি পৌঁছে দাও ইমাম মেহদি আলাই সালামকে যাকে আমাদের হেদায়তের জন্য তুমি বাকি রেখেছ যুগের এমাম যিনি ক্যাম করবেন মানে প্রকাশ করবেন তোমার হুকুমে তার ওপরে আল্লাহর দৌরুদসালাম ও তার পূর্বপুরুষদের ওপরে আবাউ আজদাদের উপরে অর্থাৎ বাইতের ওপরে সমস্ত মমিনিন ও মোমেনাতদের তার থেকে আঞ্জামিল মোমিনিন আওয়াল মোমিনাথ হিমাশারিকিলহা সাহলেব জবালহা সমস্ত মমিন ও মোমেনাত তের তরফ থেকে দৌরুদ সালাম তাদের উপরে তাই পৃথিবীর যে কোনায় তানারা আছেন যে জমিনের ওপরে আছেন পূর্বাঞ্চলে হোক পশ্চিমাঞ্চলে হোক পাহাড়ে হোক নিচে হোক জমিনে হোক যেখানে যা আছেন জমিনের ওপরে হোক সমুদ্রে হোক বারে হাউ আমার তরফ থেকে দৌরুদ সালাম হোক উপরে আমার মাতা পিতার থেকে ওখয়ানে আমার সমস্ত ভাই তরফ থেকে ওয়াখোয়াতে আমার সমস্ত ভাই তরফ থেকে মিনাস্তলোয়াতে হৃদয়নাত আসল্লাহ এমন রহমত সালোৎ তোমার আর্শকে উজ্জ্বল করে রেখেছে মাদ ও কালেমাতি আর সমস্ত তোমার হ্যাকামকে নিয়ন্ত্রণ করে রেখেছে ওয়ামা আহসাও ইলম আর যার মধ্যে তোমার সমস্ত জ্ঞান আছে ওয়াহাতে বি কিতাব আর সেই কিতাবের ওয়াস্তা যার মধ্যে সমস্ত ইলিমকে তুমি একত্রিত করে দিয়েছ আল্লাহম্মা ইন্নি উজ্লাহুফি সাবিহাত ইয়মি এখান থেকে মেন দুয়ার অংশ শুরু হচ্ছে আল্লাহম্মা ইন্নি উজ্জোদ্দুদ্দ লাহুফি সবিহাত ইয়মি আজ এই সকালে আমি আমার প্রতিশ্রুতিকে বায়াতকে রিনিউ করছি নতুন করে আবার ব্যয়াত করছি মানে প্রতিদিন এইভাবে নতুন করে আমরা নিজের যুগের এমামের সঙ্গে ব্যয়াত করি যে মাওলা আমি নিজের প্রতিশ্রুতির ওপরে কায়েম আছি বাকি আছি যে কথা কালকে বলেছিলাম আজও সেই কথা বলছি এর আগে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজও সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো আপনি যেভাবে কাজ করতে বলবেন আমি সেইভাবে কাজ করব। আপনার হুকুমের আন্ডার আমি চলব। চলবো আল্লাহ ইন্নিহা ওমি হা যা আজ আমি আমার প্রতিশ্রুতিকে রিনিউ করছি ওয়ামা ইস্তমেন আয়ামি আর যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ায় আহাত করছি ওয়াদা করছি আর ব্যয়াত করছি আহদন ও আদন ও বায়ু ফোন কি আমার কাদের ওপরে তার ব্যয়াত থাকবে আনহা আনহাওয়ালা আজুলো আমি কখনও নিজের এই ব্যাত থেকে ফিরে যাবো না বা প্রতিশ্রুতিকে ভঙ্গ করব না ওয়াদা খেলাফি করব না আল্লাহম্মজ আলী মেন আনসার হি ও আহ্বান আল্লাহ আমাকে ওই এমামের সাথী করো তার সঙ্গী করো ও জাব্বিন আনহো আর তার হুকুমের যেন জীবনযাপন করতে পারি তার জন্য যেন নিজের জীবনকে শেষ করতে পারি মানে তার হুকুমের ওপরে যেন জীবনের শেষ হয় আলমো সারাইন এলাইয়া তার হুকুমের আগে যেন আমরা মানে যখনই তিনি আমাদেরকে ডাকবেন আমরা যেন দৌড়ে যেতে পারি আলমো সারাইনে এলাইহে তার দিকে যেন চুটে যেতে পারি ফিকাদায় হাওয়াজহিদ তার সমস্ত প্রয়োজনকে পুরো করার জন্য তার অর্ডারকে পালন করার জন্যে ওল মমতলিন আল আওয়ামের তার হুকুমকে নাফিস করার জন্য ওল মো হামিনা আনহু তার তরফ থেকে দেখা করার জন্যে মানে তার তরফ থেকে সমস্ত প্রকারের নিরাপত্তা রাখার জন্যে বা সিকিউরিটির সিকিউরিটির জন্যে হেফাজতের জন্যে বা রক্ষার জন্য আমরা যেন কাজ করতে পারি ও সাবিক এলা এরাদাতে আর এমামে জামান আলাইসলামের ইচ্ছাকে যেন আমরা পূরণ করতে পারি মোস্তিনা বাইনা ইয়াদাই আর ওনার চোখের সামনে যেন হকের জন্য লড়াই করতে করতে আমার শাহাদ মসিবায় আমি যেন শহীদ হতে পারি কত বড়ো মন আশা নিয়ে আমরা এই দুয়াটা পড়ছি একবার চিন্তা করুন ইন হালা আলা বাইনী ও বাইনা হুল মত খুদানা করুক আয় আমাদের প্রতিপালক এর অবাহ আলামিন যদি এমামের জোহরের আগে আমার মৃত হয়ে যায় আল্লাহম ইন হালা বাইনি ও বাইন হল মত এমাম এবং আমার মাঝখানে যদি মতের পর্দা পড়ে যায় মতের দেওয়ার এসে যায় মানে মত এসে যদি আমাকে নিয়ে যায় বা মত যদি হয়ে যায় আল্লাদী জাউতো আলেবাদ হাতমান মকতিয়ান যে মতকে তোমার বান্ধবদের জন্য তুমি অনিবার্য করেছো মরতে সবাইকে হবে তাই যদি এই মত এসে আমাকে নিয়ে যায় বা আমি মরে যেতে যাই ফাখর মিন খাবারই তো আল্লাহ তুমি আমার কবর থেকে পুনরায় পাঠিও জীবিত করো তুলে দিও মতে দরান এমন অবস্থায় যে আমি কাফন পরে থাকবো মানে যুদ্ধের পোশাক তখন হবে শাহেরান সাইফি মুজরান কেনা আর আমার তিল তলোয়ার উচ্চ হয়ে থাকবে আমার হাতে থাকবে মানে যোদ্ধা যেমন যুদ্ধের ময়দানে রেডি বা প্রস্তুত হয় প্রস্তুত থাকে সব সময় ওইরূপ যেন আমি আমার যুগের এমামের সহকারী ও সাহায্যকারী বা ওনার মদতগার আমানো আনসার হয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি প্রস্তুত হয়ে থাকতে পারি মোলাতে বাদি আর উনি যেখানে আমাকে ডাকবেন সেখানে যেন ওনার দাওয়াতের উপরে লাভবায়ক বলতে পারি যদি মাওলা আমাকে ডাকেন তো আমি সঙ্গে সঙ্গে যেন ওনার সামনে উপস্থিত হতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো কত সুন্দরভাবে আমরা প্রতিদিন সকালবেলা এইভাবে নিজের আল্লাহ প্রতিপালকের কাছে দোয়া করছি নিজের যুগের এমামের জন্যে ওনার সঙ্গী সাথী বা সহকারী হওয়ার জন্যে আল্লাহম্মা আর রশিদুল হামিদা পর্ব দে সেই সূর্য আমাকে দেখাও মানে সেই এমাম যখন আসবেন যে নতুন সকাল হবে সুন্দর একটা জীবন হবে সেই সকাল যেন আমি দেখতে পাই এমামের নূরের জিয়ারাত করাও বা এমামের জন্য দর্শন করতে পারি অখল নিন এলেই হ্যা আর ওনাকে দেখে আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায় আমি চোখের যেন শান্তি পাই আমি ওনাকে দেখতে চাই সেই দেখার তৌফিক দান করো আজ্জিল ফরাজও আল্লাহ ইমাম আলাইসলামের জোহরে জলদি করো ও সাহেল মখরোজ আর ওনার পুনরায় প্রকাশকে সহজ করে দাও আওস এমন হাজো আর ওনার রাস্তাকে বিস্তারিত বা প্রকল করে দাও বা বিস্তারিত করে দাও মানে কোষাদা করে দাও ওয়াসলুক বি মহাজ্জোতা হু ওয়ান আর ওনার পথে আমাদেরকে চলার তৌফিক দান করো ওয়ান ফেদ আমরোহ আর ওনার হুকুমকে নাফিস করার তৌফিক দান করো ওনার হুকুমকে এই দুনিয়ায় রায়জ করা তৌফিক দান করো ওয়াসদুদ আজরোহু আল্লাহ তুমি এমাম জামান আলাইসালামের বাজুকে মজবুত করো আমরা যেন ওনার সঙ্গী হয়ে ওনার বহুবল বা বহুবল হতে পারি ওনার বাহুকে মজবুত করতে পারি ওয়াআ আমর আল্লাহমা বেহি বেলা দেখিয়া বেহি ওয় আহিয়া বেহি এ বা দেখা আল্লাহ তুমি তোমার জমিনকে এমামের মাধ্যমে পুনরায় দান করো অর্থাৎ এই দুনিয়া এখন বর্তমান এক হিসেবে মৃত অবস্থায় আছে এমাম যখন ফিরে আসবেন এই দুনিয়া পুরনো জীবন পাবে তখন সমস্ত আল্লাহর নেয়ামাত জমিন থেকে বাহির হবে আর এই জমিনে সমস্ত প্রকারের ফল ফুল ফসল হবে যা এখনও বা তারা দেখেনি বা তারা সেই নেয়ামাত পায়নি তাই বলা হয়েছে যখন এমামে জামানা আস আসবেন এই জমিন পুনরায় জীবিত হবে জীবত হবে মানে আল্লাহর সমস্ত নেয়ামাত যে এই জমিনের মধ্যে আছে সেগুলো বাইরে আসবে ওয়াহি বেহি আল্লাহ তুমি তোমার এই হুজাতের মাধ্যমে এমাম মেহিদের মাধ্যমে নিজের বান্দাদেরকে জীবনদান দাও ফাইনাক কুলতা ও কৌলকাল হাক তুমি যা বলেছ সেটা সত্যবাহাক জাহার আল ফসাদ বেহারে সমস্ত জমিনের উপরে অশান্তি ছড়িয়ে পড়েছে এখন যা বিশ্বের অবস্থা বেমা কাসাবাত আইডিয়ানাস আর এটা মানুষের হাতের মাধ্যমেই হয়েছে মানুষরা নিজের কর্মের মাধ্যমে এই দুনিয়াকে বিশ্রী করে ফেলেছে অশান্তি ছড়িয়ে গেছে ফধের আল্লম আলানাখ আল্লাহ তুমি তোমার জহুরে জলদি করো নিজের হুজ্জতকে তাড়াতাড়ি ফাতেম আর সন্তান বলা হয় ইমামে জামান আল্লাহ ইসলামকে তাই এইভাবে বলা হচ্ছে আয় আল্লাহ তুমি তোমার ওলির জহুরে জলদি করো কোন মিন্ত নবীক মুসম্মা বে ইসমে রসুলক ওই নবীর মেয়ের ছেলে যে নবীর নাম তার নাম হবে মানে আর যখন উনি আসবেন তখন কোনো বাতিল থাকবে না সমস্ত বাতিলকে উনি চিরে ফেড়ে শেষ করে দেবেন তখন শুধু হক আর হক হবে আর হক আর হক থাকবে ও হক হক আর হক নিজের স্থান পাবে মানে পুরো বিশ্বে শুধু সত্য বা হক জিনিস থাকবে বাতিল মুছে যাবে ওয়জ আল্লো আল্লাহম্মা মাহফজ আনলে মজলুম এ বা আল্লাহ তুমি ওই এমামকে নিজের মজনুম বান্দাদের জন্যে ফরিয়াদ রাস বানাও মানে যার কাছে সবাই ফরিয়াদ করছে যার কাছে সবাই ফরিয়াদ করবে যিনি সকলের ফরিয়াদ শুনে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিদান দেবে আল্লাহ সেই ইমামের জহরে জলদি করো মাহফজ আনলে মজলুমে এবাদেকা নাস আল্লেম আল্লাহ ইয়াজিদুল্লাহ না তার জন্যে উনি সহকারী বা সাহায্যকারী হবেন যার কোনো সাহায্যকারী নেই সহায় নেই যার পাশে দাঁড়ানোর কেউ নেই যার মসিবত থেকে নিজের দেওয়ার কেউ নেই যার বিপত্তিকে থেকে রক্ষা করার কেউ নেই তার রক্ষক হবেন এমামে জামান আলাই ইসলাম তার মুসিবত থেকে তাকে তুমি ওই তোমার অলি ইমাম জামান আলাইসালামকে তাড়াতাড়ি পাঠাও যাতে মজলুমদের জীবনে দুঃখিত পীড়িতদের জীবনে শান্তি আসে বা তারা ইনসাফ পায় না তাদের জন্যে মদতগার হয়ে আসবেন এমাম যার কোনো মদদগার নেই গাই তোমার ছাড়া এ প্রতিপালক ও মুজালা উত্তালিন আহকামে কিতাবিক যার মাধ্যমে তোমার দিন পুনরায় জীবিত হবে তোমার যে আহকাম হুকুম এসেছে কোরআনে মজিদে সেই হুকুমগুলো উম্মথ আল্লাহর বান্দারা ভুলিয়ে দিয়েছে তাই এমামে জামানা যখন আসবেন পুনরায় ওই কোনানের হুকুম দুনিয়ায় নাফিস করবেন তখন এই পুরো বিশ্বে এলাহি হুকুমত হবে সবাই আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর কথা মতো আমাল করবে তাই তখন এই পুনো পুরো দুনিয়ায় একটাই দিন হবে যে দিনকে আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছে ওরাজিত ইসলামা দিনা বলে আমি তোমাদের জন্যে দিনে ইসলামকে পছন্দ করেছি তাই যখন এমামে জামানা আলাইসালাম আসবেন ওই দিন পুরো বিশ্বে প্রচার হবে আর তখন পুরো বিশ্বে মাত্র একটাই দিন হবে আর তখন পুরো বিশ্বে একটাই কানুন চলবে সেটা হচ্ছে কোরআনের কানুন মানুষের তৈরি করা কানুন নয় আল্লাহ নিজের বান্দাদেরকে যখন পাঠিয়েছে তো বান্দাদের মঙ্গলের জন্য সিস্টেম রুল সিস্টেম কানুন সেই আল্লাহ বানিয়েছে যেটা কোরআনের মধ্যে আছে তাই সেই কানুন দুনিয়ায় নাফিজ হবে আর ওই কানুন সবাইকে মেনে চলতে হবে আর ওই কানুনের সঠিক ব্যাখ্যা করবেন নবী নবীর আহলে ব্যত বা এমাম জামান আহলে ইসলাম আজ হয়তো আমরা কোরআনের বহু আয়েত না বোঝার কারণে হয়তো ভুল ব্যাখ্যা করে রেখেছে দুনিয়া কিন্তু এমাম নবীরা যখন আছেন আসবেন বা ওনারা যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা কিন্তু শান্তির পথ দেখায় কিন্তু দুঃখের বিষয় আজও অনেকেই আছে যারা কোরআন পড়ে ভুল ব্যাখ্যা করছে বা कुरने जोलाह जी जीवन जापन करुकुम दिए सेगल मेने चलना तई इसलम ए शांति रूपे जो परिचय हार दरकार छो ए मानुष हई शांति पानी पा एखो भूल बोझ्छे तई आशा रखी इमाम जमान आल इस्लाम जो जोहर कुरने आल्ला जुकुमे आदेश एसर मान्वर जन उन्नी नाफिज करबें মুজদ্দিনা উত্তেলামা একামে কিতাবিক তোমার কিতাবের যে সমস্ত একামগুলো বাতিল করে দেওয়া হয়েছে অমান্য করে দেওয়া হয়েছে উনি সেগুলো নাফিস করবেন বা পুনরায় জীবিত করবেন ও মুসাইদা ওরাদমিন আলমে দিনে আর তোমার দিনের যে আহকাম শরীর সেগুলো উনি নাফিস করবেন রাজ করবেন ও সুনানা নবী কাস্ল্লাআ আলহা নবী করিম সালসাল্লাম যে নিজের সুননত ছেড়েছেন ওই সুনতগুলো উনি পুনরায় জীবিত করবেন বা নাফিস করবেন পুনরায় পুরো বিশ্বে নবীর সুননতের ওপরে আমল হবে এম আমান আলাইসালামের মাধ্যমে ও সোনানা নবী কাস ও আলী ওয়ালা মিমীন আল্লাহ তুমি তোমার ওই অলিকে নিজের হেফাজতে রেখো তার শত্রুদের থেকে তাকে রক্ষা করো তার উপরে যারা জুলম অত্যাচার করতে চায় আপনারা জানেন অনেক জালিমরা যেমন আমরা মমিন আল্লাহর নেকবান্দারা ইমামের অপেক্ষা করছেন ওনার হুকুম মেনে চলার জন্য ওনার আদেশ মেনে চলার জন্য ওনার সঙ্গীয় সাহায্য হওয়ার জন্যে बहु जालिमरा दुष्कर्मी अल्लाह रसुल शत्रा कर क्षतिग्रस्त करना मार्गारा शुने नाम लरकार नहीं मुसलमान देशा प्रजा शाहजादारा बोल इमामे मेहदी जो आसबें आप लड़ब जे इमामे मेहदी अल्लाहमे सम्पर्क नबी ब যদি এই দুনিয়া শেষ হওয়ার একদিনও রয়ে যায় মানে ক্যামতের আগে যদি একদিনও রয়ে যায় ইতীতি আহল বাইতি সেই দিনকে আল্লাহ এত বৃদ্ধি করে দেবে যে আমার বংশ থেকে একজন ব্যক্তি প্রকাশ করবে আসবে আল্লাম আল্লাহ ক্রিস্তান ও আদলা যে জমিনকে জুল ও জ্বর থেকে ভরা জমিনকে আদল ইনসাফে ভরে দেবেন न्याय विचार करबें तर नाम कन्यात एस्मत कून्यात नाम कुंडियतियात है से व्यक्तर संगे जदि क्यों लड़ाई करते चाय क्यू बोलेंपनारा मुसलमान विवेकी बोले नबीजार आगमन खबर दिए यस्त मुस्लिम जत समस्त धर्मे से मेने थे. সমস্ত ধর্মের বিশ্বাসের যুগে একজন ব্যক্তি আসবেন যার মাধ্যমে এই পুন দুনিয়ায় পুনরায় শান্তি ফিরে আসবে সমস্ত জিনিস সঠিকভাবে হবে তিনি হবেন এমামে মেহিদিয়া সেই এমামে মেহদিয়া আল্লাহ ইসলামের সঙ্গে যদি কেউ লড়াই করতে চায় তাকে যদি কেউ মারতে চায় তো সে কী তার ধর্ম কী তাকে কি বলবেন এবার আপনারা বিচার করে দেখুন আল্লহম্মা আল্লাহম্মা ওয়াজে আল্লো আল্লাহ আল্লাহ তাকে রাখো তার শত্রু বা জালেমদের আঘাত থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ সালোয়তে আল্লাহ তুমি তোমার নবীকে তার প্রকাশের মাধ্যমে মানে ইমাম জামান আল্লাহামের প্রকাশের মাধ্যমে শান্তি দান করো খুশি দাও তাকে দেখে যেন সবাই খুশি পায় কেন যখন ইমামে জামান আল্লাহ দেখবেন তো উনি নবীর মতো দেখতে হবেন তাই ওনাকে দেখে নবীর উম্মত খুশি পাবেন শান্তি পাবেন মোহাম্মদ সাল্লু আলহি আলহি বের ওমান তবেওয়াল দাওয়াতে আর যে ওনার দাওয়াতে মানে ইমাম জাহানি ইসলাম যে আমন্ত্রণ জানাবেন যে ওনার দাওয়াত বা আমন্ত্রণকে কবুল করবে সে শান্তি পাবে ওয়ারহামস্ত কানাতা বাধ আর যে ওনার সঙ্গে ওনার পরে জীবন জীবনযাপন করবে সে জীবন জীবনযাপন করবে তার সুন্দর জীবন হবে আল্লাহম্মে শিফাদুম্মা আনহাদা পর্বদিগার তোমার উম্মত তোমার বান্দাদের থেকে আল্লাহমেক শিফাদিল উম্মা আনহাদুল উম্মা নবীর উম্মত বা তোমার বান্দাদের থেকে এই আকাশকে মেঘকে কালো মেঘকে শরিয়ে দাও মানে এখন যে আমরা অন্ধকারে আছি কষ্টের মধ্যে আছি এটাকে সরিয়ে ইমামে জামানের নূরের মাধ্যমে এই বিশ্বকে আলোকিত করে দাও উজ্জ্বল করে দাও এভাবে আমরা আল্লাহর কাছে কামনা করেছি এই দুঃখ কষ্টকে নিবারণ করে দাও তার মাধ্যমে তোমার উম্মত হাদিল উম্মা এই উম্মদ থেকে বেহুজুরেই তার প্রেজেন্টেশন মানে ইমামে জামাল আলাহিস্লামের প্রস্তুতের মাধ্যমে ওনার আশার মাধ্যমে ওনার আগমনের মাধ্যমে ওনার জোহরের মাধ্যমে আমাদের এই দুঃখ কষ্ট থেকে আমাদেরকে নবীর ওম্মদকে মুক্তি দান করো আজ্জিল্লা জহুর হো আর ওনার জোহরকে আমাদের জন্য আল্লাহ খুব তাড়াতাড়ি ওনার যেন জোহর আয় ইহুম শত্রুরারা ওনাকে দূরে ভাবছে ওনার করিবান কিন্তু আমরা ওনাকে নিকটে ভাবছি যে আল্লাহ যদি চায় তো ওনার জোহর খুব শীঘ্র হতে পারে বেরমত থেকে ইয়া রহমার রাহমিন তোমার রহমতের মাধ্যমে তুমি তো সর্ব শ্রেষ্ঠ রহমকারী আয়ল্লা তোমার রহমতের মাধ্যমে তুমি যুগের এমামের জোহরে জলদি করো আর আমাদের সকলকে এই জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করো আর যখন এমাম আসবেন তখনই আমাদের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে বা এই সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পাব। যেটা এমাম নিজে বলেছেন অক্সর দোয়া তাহজিলাদা ফারোজ হকুম আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো আমি যত শীঘ্র ফিরে আসব প্রকাশ করব জোহর হবে মুনে রাখবে তোমার জীবনে বা তোমাদের সকলের জীবনে তত তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে তাই আল্লাহ রব্বল আলমিনের কাছে আমরা প্রতিদিন সকালবেলা এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ইমামে জামান আল ইসলামের জোহরে জলদি করো যাতে তোমার বান্দাদের জীবনে নবীর উম্মাতিদের জীবনে বা আমাদের জীবনে শান্তি ফিরে আসে এই দুয়া ইয়া আর হামার রাহমিন পড়ার পরে এবারে ডান হাত নিজের ডান রানের ওপরে আস্তে আস্তে এক থেকে দুবার মারতে হবে মানে এটা একটা ফরিয়াদির চিহ্ন মানে আমরা একটা কষ্টের মধ্যে আছি অনেক অন্য সময় আমরা দুঃখ কষ্টে নিজের রানের ওপরে হাত মারি বুকের ওপরে হাত মারি তাই এটা একটা পরিচয় যে মাওলা আমি বড় কষ্টের মধ্যে আমি বড়ো দুঃখের মধ্যে আপনি তাড়াতাড়ি ফিরে আসুন তাই রানের ওপর হাতটাকে বলতে হবে আল আজাল আল আজাল ইয়া মাওলা সাহেব জামান আল আজাল আল আজাল ইয়া মাওলানা ইয়া সাহেবাজামান মানে রানের উপরে হাত মারতে হবে দুবার আর মেরে বলতে হবে মাওলা আপনি তাড়াতাড়ি আসুন আম এ জামান আপনি তাড়াতাড়ি ফিরে আসুন আপনি যতক্ষণ না ফিরছেন আমাদের জীবনে শান্তি নেই আমরা ওইভাবে জীবনযাপন করতে পারছি না যেভাবে আমরা সবাই আশা করছি তাই আপনি তাড়াতাড়ি চলে আসুন আশা রাখি এই দোয়ায় আপনারা প্রতিদিন সকালবেলা পড়ার চেষ্টা করবেন খুব বেশি পাঁচ সাত মিনিট লাগবে নতুন নতুন হয়তো যারা পড়বে তাদের জন্য হয়তো দশ থেকে পনেরো মিনিটও লাগতে পারে আস্তে আস্তে যখন দোয়াটা পড়া অভ্যাস হয়ে যাবে বিশ্বাস করুন পাঁচ মিনিটের বেশি কখনও লাগে না দোয়া পড়তে আমাকে ইনশাআল্লাহ এই দোয়াটা একবার জীবনে শুরু করে দেখুন দিনের শুরুআ যখন এই দুয়ার মাধ্যমে করবেন সকালের নামাজের পরে যখন এই দুয়া করবেন তখন এমামে জামান আল্লাহ ইসলামের দুয়ার সায় আপনি থাকবেন আপনার দিন মঙ্গল হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে হয়তো দুনিয়ার বিভিন্ন প্রসেসের মাধ্যমে কষ্ট একটু হবে তবে ওই কষ্টের মধ্যেও শান্তির উপলব্ধি করতে পারবেন ওই কষ্টের মধ্যেও শান্তি পাবেন যদি একবার এমামে জামান আল্লাহ সালামের দোয়া বা ওনার দুয়ার যদি আমরা এসে যেতে পারি বা উনি যদি নিজের দোয়া আমাদেরকে স্মরণ করেন আশা রাখি এই দোয়ায় আঘাত পড়বেন এছাড়া আরেকটা দোয়া পড়তে বলা হয়েছে প্রতি শুক্রবারে সকালে দিনের বেলা পড়লে কোনো অসুবিধা নেই যে দোয়াকে দোয়ায় নুদবা বলা হয় এমাম জামান আলাইসালামের জিয়ারাতের জন্যে ওনার সাক্ষাতের জন্য ওনার মোলাকাতের জন্য এই দোয়াটা বিশেষ দোয়া বলা হয়েছে এটা বড়ো বিস্তারিত দোয়া আমি অন্য কোন এপিসোডে ইনশাল্লাহ এই দোয়াটা নিয়ে আলোচনা করব ওই দুয়ার মধ্যে সমস্ত শব্দ বা অর্থ আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো যে দোয়ার মধ্যে আমরা যুগের এমামকে এইভাবে ডাকি আ ফারজন্দে জাহারা আ নবীর ছেলে আয় হজরত আলী আল্লাহ ইসলামের সন্তান আয় হাসানু হুসেনের সন্তান আপনি কোথায় আপনাকে না পেয়ে আমরা বড়ো কষ্টে আছি আপনাকে না পেয়ে আমরা বড় দুঃখে আছি আমাদের জীবন বড় কঠিন হয়ে আছে আমরা বড় সংকটের মধ্যে পড়ে আছি আপনি আসলে আমাদের জীবনে শান্তি ফিরবে আমাদের জীবনে মঙ্গল হবে আমাদের জীবনের কল্যাণ আপনার হাতে এক কমলা আসুন আর এই দুনিয়ার দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দান দিন কোথায় আছেন আপনি আমরা জানি না যদি জানতাম আপনার কাছে আমরা নিজে চলে আসতাম কিন্তু দুঃখের বিষয়ে আপনি কোথায় আছেন আমরা জানি না তাই আকা মলা আপনি প্রকাশ করুন আপনি ফিরে আসুন যখন আপনি ফিরে আসবেন আমরা সবাই আপনার সঙ্গী আপনার সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে লড়াই করব আর আপনার সঙ্গী ও সাথী হয়ে পুরো বিশ্বে শান্তি ফিরে আনার চেষ্টা করব পুরো বিশ্বে इसलम जो शांत दिन से ही शांति दिन प्रचारी संगी होते चाह जो इमाम जमानाम आसबें पूरा विश्व वना केप्ट करना के मेने वह मिशन के सबाई निजे जी जी जी जीवन जमे उत्तम मिशन मन कर रूल एंड सिसटम के काएम करबेंट मानुषर প্রয়োজন মনে করে তখন সবাই ওনাকে মেনে নেবেন আশা রাখি আল্লাহ আমাদেরকে সেই দিন দেখার তৌফিক দান করবে আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী ও সাথী হতে পারি এবং দৌলতুল ইসলাম কায়েম হবে এই বিশ্বে ওনার মাধ্যমে সেই দৌলতুল ইসলাম যেন আমরা দেখতে পাই বা ওনার রাজিত্বে যেন আমরা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারি কেননা হাসরের ময়দানেও আমাদেরকে ওনার সঙ্গে ডাকা হবে যেটা কোরআন বলছে ইমানাদো উল্লাহ উনাসিম বে এমাম হিম সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের এমামে ওয়াক্ত মানে যুগের এমামের সঙ্গে ডাকা হবে তো হাসরের ময়দানেও আমরা নিজের যুগের এমামের সঙ্গে যাব তাই আশা রাখি এই দুনিয়ায় যদি ওনার সঙ্গে থেকে সেবা করে খেদমাত করে ওনার আদেশ বা হুকুম অনুযায়ী জীবনযাপন করে যেতে পারি তো পরকালেও উনি আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন আর যারা নিজের যুগের এমামের সঙ্গে যাবে তারা সরাসরি জান্নাতে যাবে সহজে পুলিশেরা পার করে যাবে কেননা আগে যখন এমাম থাকবেন আর পেছনে মামুম থাকবেন তো আপনারা দেখেছেন এমাম যেভাবে ওঠে বসে চলে সেইভাবে হামোমরা ওঠে বসে চলে সব কিছু করতে হয় তো যুগের ইমামকে যখন আমরা ফলো করে চলবো ওনার মিশনকে ফলো করে ওনার পেছনে পেছনে চলব তো উনি যখন জান্নাতে যাবেন তো আশা রাখি ওনার পিছনে যারা ওনার পথের পথিক হয়ে চলছে দুনিয়ায় বা চলবে পরকালেও ওনার পথের পথিক হয়ে ওনার সঙ্গে ওই স্থানে প্রবেশ করবে যে স্থানের জন্য সকলে আশা করছে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিন লিখে যদি পাঠাতে চান লিখেও পাঠাতে পারেন আর অনুরোধ করছে আপনাদের কাছে যদি আপনারা নিজের মনোনীত অনুষ্ঠান ইসলামিন বাংলা নিজের মোবাইলে বা নিজের সুযোগ সময় অনুযায়ী দেখতে চান তো চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন নিজের মোবাইলে ইউটিউবে যেয়ে চ্যানেল উইল বাংলাকে সাবস্ক্রাইব করুন বেল বটনকে টিপে দিন যখন আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনাকে অটোমেটিক একটা মেসেজ এসে যাবে আপনি সেই সময় সুযোগ পান তো সে সময় দেখুন আর নইলে আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে প্রতিদিন আপনারা যখন ইচ্ছা নিজের সময় মতো নিজের মনোনীত অনুষ্ঠান দেখতে বা শুনতে পারবেন বা নিজের প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন ওয়রদ আওয়ানা